ই তু আল ইয় তু رَبِّهِمْ يَتَوَكَّلُونَ বিত কল আল্লাহ করছেন না হল কিতাব বিমা ইলাইক আর যারা যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা খুব খুশি হয়ে গেছে খুশি হয়ে যায় ওই জিনিসকে পেয়ে যেটা আপনার উপরে নাজিল হয়েছে যাদেরকে আল্লাহ তালা আগে কিতাব দিয়েছিলেন তাদেরকে বলা হয় আহলু কিতাব আলীদাস তাদের কাছে এমন কিছু লোক যেন ওই সমাজের মধ্যে ছিল তারা জানতে পারতো এবং জানতে পেরেছে যে রসুল্লাহ সাল্লাম আসির ইনী সমস্ত চিহ্ন মিলে গিয়েছে তারা নতুন নবীকে পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেছে সালাম রাজি আল্লাহ থেকে শুরু করে এই রকম আহলে কিতাবের বেশ কিছু যারা ইসলাম এনেছে তারা যে কত খুশি হয়েছে কারণ তারা একজন নবীকে সামনে দেখতে পাচ্ছে তার উপর ইমান আনতে পারছে এটা তাদের সৌভাগ্য তাদের আগের যে নবী ছিলেন ঈশা আল্লাহ কয়েক বছর আগে বহু বছর কিন্তু তারা সবাই কি এই খুশি হয়েছে অমিন আল আহজাব ইমাইহ কিন্তু তাদের মধ্যে এমন কিছু আছে যারা এর ব্যাপক অংশ অস্বীকার করেছে না এগুলো আল্লাহর কাছে কিছু আসেনি এগুলো আমরা মন করা কাহিনী কল্প কাহিনী এভাবে করে তারা এনকার করেছে অস্বীকার করেছে তাদের সঙ্গে জলজন্ত নবী ওয়াহিনাজিন হচ্ছে দেখার পরেও আল্লাহ তালা তাদেরকে হৃদায়ত থেকে বঞ্চিত করে দিলেন কত দুর্ভাগা তারা তো রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম দুই রকম লক্ষ্মী পেয়েছেন এনকার করার তাদের সংখ্যাই বেশি ছিল এটা এটাকে অনেকটা হতাশ করেছে কারণ তিনি খুবই আশাবাদী ছিলেন যারা তৌহিদ চিনে আহ আগের নবীদের উপরে যারা আছে তাদের জন্য চেনাটা খুবই সহজ এবং আমরা শুনেছি এমনকি মিনীন্দের একজন সাফিয়া রাজি আল্লাহ আনহা এবং তার বাবার সঙ্গে চাচার কথা হয় দুইজনে আহলে কিতাবের অনুসারী তারা নবী করিম সাল্লা আলাইসাল্লামের এর সঙ্গে কথাবার্তা বলে দেখে তারা কনফার্ম হয়ে গেল কথাবার্তা বলা শুকল ওই সোফিয়ারা চাচা ভাই যিনি তাকে জিজ্ঞেস করে সফিয়ার বাবাকে কি মনে হয় না কথা তো ঠিকই তে এখন কি করবেন তাটা মানবেন না তার বিরুদ্ধে যাবেন দুশ্মণী দুশ্মণী দুশ্মণি করতে হবে জেনে বুঝে তো এই যা দেখে এরকম দেখে আপনি পরিষ্কার দাওয়াতের এলান করে দেন যে আমাকে নির্দেশ করা হয়েছে আল্লাহর ইবাদত করতে এবং তার সঙ্গে কাউকে শরিক না করতে ইলাইহিম তার দিকে আমি তোমাদের সবাইকে ডাকি আর আমাদের সবাইকে একদিন তাঁর কাছে যেতে হবে সেই যাওয়ার দিনের জন্য সবাই ইমান তো এই এমন কিতাব আলা দিয়েছেন যে কিতাবটা কত সুন্দর কিতাব আপনি যে কিতাব নিয়ে এসেছেন নাহলে কিতাবের কাছে অন্যদের কাছে আপনাকে আরবি ভাষায় তৎকালীন যখন যে নবীকে যে দেশে পাঠানো হয়েছে সেই দেশের ভাষা অনুযায়ী আল্লাহ তালা কিতাব ওহীনাজ করেছেন মক্কার আরব দেশের মধ্যে যখন পাঠানো হয়েছে আখরি নবীকে সুস্পষ্ট আরবি ভাষায় খুব সুন্দর প্রাঞ্জল শুদ্ধ আরবী ভাষায় দেওয়া হয়েছে যেটা বুঝতে কারো কষ্ট হয় না তো এত সুন্দর পরিষ্কার আরবি অন্য ভাষা থেকে তরজমা করি আপনি বুঝাইতে হয় না হ্যাঁ তারা নিজেরা বুঝে তো এটা পরিষ্কার এ তো এই কোরআন হুকমান আরবি কোরআন যেমন এই ওয়াহী তেমনি হাজি যেটা এসেছে সেটাও আরবি নবী করে ইমসা আসামী ভাষাতে এগুলো সব আপনাকে দেওয়া হয়েছে আপনি যখন বলেন কথাগুলো কোরআন তালাবাদ করে শুনান অথবা আপনি হাদিফের মাধ্যমে কথাগুলো বলেন সবগুলো আরবি ভাষায় তাদের বুঝতে কোনো কোন কষ্ট হওয়ার কথা নয় এবং সত্যি নিরপেক্ষ ভাবে চিন্তা করতে গেলে এই কোরআন কাছ থেকে আসছে এটা মানতে বা এটা বুঝতে কোন কষ্ট হওয়ার কথা না আরবদের জন্য আবু জাহাল আবু আহাব সবাই তারাও বুঝত এটা এটা ওয়াহি কারণ মুহম্মদ সাল্লিয়াম তাদের মধ্যে এতদিন ছিলেন আর লিখতে পারেন না আর কোন জায়গায় চুরি করে কারো থেকে শিখতে গেলে যেটা তারা অভিযোগ করেছে সেটা তো তারা দেখবে কোথায় যাচ্ছে কার কা থেকে শিখছে তো ওস্তাদ কে তার নাম কি খুঁজে বাইরে তাও তো জানে না তো এগুলো। আল্লাহ তালা পরিভাবে চ্যালেঞ্জ করে ছুড়ে দিচ্ছেন তাদেরকে আপনাকে যা বলা হয়েছে যা দেওয়া হয়েছে ভেরি ক্লিয়ার এখন তারা বিভিন্ন রকমের মাঝে মধ্যে প্রস্তাব দেয় বিভিন্ন রকমের মাঝে মধ্যে তারা প্রপোজাল নিয়ে আসে যে একটুখানি কিছু আপনি আমাদের সঙ্গে কম্প্রোমাইজ করেন আপোষ করেন একদিন আপনার মাবুদের বুদের করি সবাই মিলে আরেকদিন আপনি আমাদের মামদের ইবাদ করি কি দরকার এত বিভক্ত হওয়ার দরকার কি সবাই আমরা এক জাতি। সব জায়গায় তো আল্লাহ তালা বলে দিচ্ছেন যে আপনি তাদের বিভিন্ন কথাবার্তা প্রস্তাব মন গড়া এগুলো দিয়ে কোন কোনো সময় আপনি যদি দুর্বল হয়ে পড়েন তার যেন না হয় তো আসলে ওনাকেই শুধু বলা মাকসুদ না ওনার পরে এই পনেরোশো বছর পরে আমরা যে উন্মতের আছি আমাদের কাছে আমাদের ইসলামের ব্যাপারে কোরআনের ব্যাপারে কিছু কথাবার্তা আসতে পারে যে আপনাদের এই সবকিছু তো সব দেশে সব জায়গায় চলবে না কোরআন এই দেশে থাকতে হলে ইসলামের অর্ধেক ছাঁটাই করতে হবে কি মনে হয় তো এখানে থাকতে হলেও পর্দা করতে হবে মহিলাদের এই দেশে আসেন দেশে এখন এত পর্দা নিয়ে দেওয়া দাবি করেন কেন তাহলে পর্দা সেরে দেবেন নাকি তাহলে আল্লাহ যা দিয়েছেন সেটাকে আমরা ধরে রাখতে হবে এখানে আমাদের প্রেসারের কারণে এরকম ইচ্ছা পোষণ করছেন ওনার জন্য অত বেশি নয় কিন্তু আমাদের জমানায় পরবর্তী পর্যায়ে এইরকম অনেক প্রেসার আসতে পারে সেই প্রেশারের মোকাবিলায় কেমন ইমানে মজবুত নিয়ে টিকে থাকতে হবে মন গোড়া কথাগুলো নিয়ে সেগুলোকে অনুসরণ করা শুরু করে দাও তাহলে কি হবে তাহলে এই কোরআন হাদির সহি জ্ঞান পাওয়ার পরেও অন্যদের বিভিন্ন রকমের তাদের মন গোড়া মতামতগুলো গুলো তোমরা নেওয়া শুরু করে দাও তাহলে তোমাদের আল্লাহর কাছে সাহায্যকারী কেউ থাকবে তোমাদেরকে আল্লাহর কাছে আজাদ থেকে বাঁচাই দেওয়ার জন্য কেউ থাকবে কাজে মুসলিম উম্মাকে সাবধান আমরা যদি কোরআন হাজিজের সুস্পষ্ট কথাগুলো শোনার পরেও বিভিন্ন রকমের মিডিয়ার প্রেশারের কারণে বিভিন্ন রকমের পরিবেশ পরিস্থিতির দোহাই দিয়ে ইসলামের মূল নীতি থেকে আমরা সরে যাই শরীয়তের হালাল হারান থেকে আমরা সরা শুরু করে দেয় তাহলে আমাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন না শাস্তি দিবেন সে খবর আল্লাহ বলছেন তোমাদেরকে আল্লাহ যে দিবেন সে না কাজে মুসলিম যে হয়েছি বড় আমন আমাদের কাঁধে এসে পড়েছে ইসলামকে ইসলামের মতই রাখতে হবে এখন বহু তরীকে আছে যে ইসলামকে মনে হয় না কেউ কেউ একটু পানি দিয়ে ধুইতে চায় ইসলামের ধার কমানোর জন্য তাই না এরকম মনে হয় না যে ইসলামকে ঘা মজা করে কিভাবে কেউ কেউ আবার আসে কেন না আমি এত ফান্ডামেন্টালিস্ট না আমি এত কড়া মুসলিম না আমি একটু হালকা মুসলিম একজনে আমার কাছে বললেন যে আমার মেয়ের জন্য একটা ছেলে দেখেন তবে একটু ইসলামী মনে সেবেন আবার বেশি কড়াই ইসলামী দেখবেন না কিন্তু সঙ্গে সঙ্গে সাবধান করে দিচ্ছে আসে টাসে এগুলো খেয়াল রাখবেন তো খুব বেশি ইসলাম যেন আবার না হয় সুফান মানে কি ধরনের ইসলাম খুঁজি আমরা আমাদের মনে হয় তো ইসলামকে পুরোটাই নিতে হবে পুরোপুরি ইসলামে ঢুকো তুমি অর্ধেক ঢুকো কেন ন আফাত বেবাদুল কিতাব ফুরু না বিবাদ কিতাবের কিছু কিছু জিনিস নিবা আর কিছু কিছু জিনিস অস্বীকার করবে সুদের ব্যবসা করতে গেলে না এখন কোরআনের কথা কি মানে কোনো ব্যবসা করা যায় নাকি ওইখানে যাবে না নামাজ পড়তে ঠিক আছে কোরআনের কথা শোনা যাবে ব্যবসা করতে গেলে একটু সুদ লাগবে এরকম চিন্তা কারোর মাধ্যমে আছে সরকারি কর্মচারীরা আমাদের দেশে নামাজও পড়বে কিন্তু ঘুষ খাওয়ার কথা এটা মানা যাবে না কারণ পয়সার দরকার এরকম ঘটনা আছে না দাদা ঘুস খা সবগুলা বিনামাজি নাকি কিছু নামাজি আছে না আল্লাহ এই রুজি রোজগার হারাম রুজি খাচ্ছে যে হারাম রক্ত শরীরের ভিতরে ঢুকছে হারাম গাঁদা ঢুকছে হাতি শেষে যে গাঁদা যে খাদ্য এই হারাম পয়সা দিয়ে কিনা হলো এটা জাহান নামের জন্য জলারই উপযুক্ত এটা জাননাতে তার উপযুক্ত নয় আল্লাহ আমাদের মাফ করুন তাহলে প্রত্যেক মুসলিম ভাই বোনকে চিন্তা করতে হবে ইসলামকে আমি অর্ধেক মানার চেষ্টা করা আর বাকি সমাজের সঙ্গে তাল মিলানোর জন্য সুযোগ সুবিধার জন্য বিভিন্ন পরিবেশে আমি নিজেকে যদি ছাড় দেই এটা ঠিক নয় হ্যাঁ ওজোর কারণে কিছু মাপ আছে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না এখন আপনার জন্য অ্যালাউ করা হয়েছে বসে নামাজ পড়বেন বসতেও পারেন না শুয়ে পড়বেন শুয়ে যদি আপনার কোন রকমের সেন্স কাজ করে নামাজ পড়তে হবে সোয়া রোগীদের ব্যাপারে কথা আছে আমাদের এই দেশে বাংলাদেশেও মানুষ যখন অসুস্থ হসপিটালে বেডে থেকে নামাজ পড়ছে না আত্মীয় স্বত এর কোন খবর রাখে না ছেলে মেয়েরা মা বাবা উজু করে দেয় পানি এনে দেয় অথবা আপনাকে বাথরুমে নিয়ে যায় অথবা আপনার এখানে শীতানের কাছে একটা উজু করার জন্য ছোট একটা ইটের টুকরা বা পাথর বা অথবা মাটির একটা কিছু রেখে দেয় মন করে পড়েন অজু না করতে পারলে বিনা ওজুতেও পড়তে হবে শুয়ে শুয়ে করতে পারেন না এগুলো খবর নেয় না কোন সময় খবর জানেন মারা গেছে আমার আব্বা তো দুই শতা নামাজ না এখন কি কত টাকা দেওয়া লাগবে এই দেখেন এই ফর্মুলা কোন হাতিতে কত টাকা দিতে হবে সার যেখানে দেওয়া আছে ওখানে ছাড় নিবেন আর কদ্দূর সার দেওয়া আছে এটা জানতে হবে আল্লাহ তালা আমাদের সিচুয়েশন কনসিডার করেন কারো যদি জীবনের উপরে আঘাত চলে আসে তাহলে তার জন্য জীবন বাঁচানোর জন্য তখন শাক ফুকর আল্লাহ দিয়েছেন একটু সুযোগ সুবিধার জন্যই আমরা ইসলামের ব্যাপারে একটু হাওয়া দেখি দিকে আমি হাওয়ার এদিকে সুবিধাবাদ জিন্দাবাদ এটা নাম ইসলাম তাদের আরেকটি অভিযোগের জবাব দিচ্ছেন আল্লাহ তালা মকের কাপড় অনেকে কি বলতো তিনি নবীর হবেন তো বিয়ে শি করেন কেন নবীর বিয়ে সাজী করা লাগে নাকি আল্লাহ আল্লাহ করবে সারাদিন হ্যাঁ দুনিয়া দাঁড় হবে কেন এগুলো তাদের অমূলক কথাবার্তা এবং তিনি একাধিক বিয়ে শীত করেছেন এটা অভিযোগ বর্তমান জমানায় তো উনি যদি এত বড় নবী হন তো ওনার এত বিবে দরকার কেন ছিল হান আল্লাহ দাউদা আলাইম আল্লাহ সাল্লাম ওনাদের এই একশোর উপরে বি ছিল নবীদেরকে আল্লাহ তালা এত শক্তি দান করেন মানে তাদেরকে আল্লাহ তালা এত শক্তি দান করেন মুাম একই থাপড়ের কারণেই কৃপ্তি মারা গেল মানে আছে তো তো তাদেরকে আল্লাহ তালা সেই অ্যাবিলিটি দান করেন এবং তাদের এই নবুতের ওহি নাজিল করা ওহিকে রিসিভ করার জন্য প্রচন্ড শক্তি লাগে আপনার আপনার মতো যদি নবী হইতেন প্রথমে একদম শীতের দিনে হচ্ছে ওনার শরীরটি টপ টপ করে ঘাম পড়ছে তাহলে অহির ওজন কি উটের উপরে বসা আছে অহিন হিসেবে উট মনে হতেন এখন ভেঙে যাবে পড়ে যাবে এক সাহাবীর সঙ্গে বসা আছেন সাহাবি পাশে ছিলেন তো যখন ওহি আসে উনিতে একটু বেহুসের হালতের মতো থাকেন কথাবার্তা তখন কারণে না সবাই জানে যে ওনার মুড এখন ওহিন রিসিভ করার মুড হচ্ছে ওনার পা মোবারক যে করেছিলাম ভার হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে ওনার পা আমার পাকে এখন স্ম্যাশ করে ফেলবে মনে হয় আমার হার্ডিক গুঁড়ো হয়ে যাবে চাইছিলাম পাওটা সরাই ফেলবে বাড়তেছি না কিন্তু ওনার তো ডিস্টার্ব হবে ওহির আমি পাও সরাই নেই খুব কষ্ট হয়েছে আমার তাহলে নবীদেরকে আল্লাহ কেমন শক্তি দিয়েছেন সেই অনুযায়ী আল্লাহ করেছেন তখন সমালোচনা শুরু তার পেয়ে গেলো ইত্যাদি তারা বলা শুরু করে দিল ছেলে মেয়ে হবে কেন বাচ্চা হবে কেন আল্লাহ তালা বলেন এটা কি এই নবীর ক্ষেত্রেই তোমরা পেয়েছ ওলাকাত আরামী কাবে হে নবী আপনার আগে আমি কত নবী রাসুল পাঠিয়েছি তাদের জন্য এরকম আমি স্ত্রী অনেক স্ত্রীর ব্যবস্থা করেছি এবং তাদের অনেক ছেলেমেয়েও হয়েছে তিনি আর হাদিসে বলেছেন যে দেখো আমি তো মানুষ আমি মো আফতে আমি রোজা রাখি নকল রোজা রাখি আবার নকল রোজা রাখি না ছেড়ে দেয় খাওয়া দাওয়া করি ও আকুমো আনে লম্বাকে আমুল লাইন করি ঘুমাই ও আকুল্লাহ গোস্তও খাই ওতে যা ওষা আমি মহিলাদের সঙ্গে আমার মানে বিয়ে শি করেছি গোস্ত খাই তো গোস্ত খাওয়া এটা এমন কোন আইবের বিষয় নয় এই এক ধরনের বুজুর গানি মানে বুজুর্গ আবিষ্কার হয়েছে যে এবং বলে যে সুন্দর কাপড় চাপড় পরা যাবে না খুব মানে খুবই একেবারে গরিবী হালতেও চলতে হবে কোন ধরনের কাপড় চোপড়ের জন্য নবী করিম সালাম তো অনেক দামি ইয়ামানি বর্দা পড়েছেন ঈদ উপলক্ষে জুমা উপলক্ষে তাহলে এগুলো স্বাভাবিক জীবনযাপন করেছেন আমি এই কেন আর যারা দিনদার হবে তাদের জন্য স্বাভাবিক জীবন ফামানরা জীবনযাপন সুননা তিফাল ইসামিনী যে ব্যক্তি আমার এই সুন্না এই তরিকার উপরে নাই সেই ব্যক্তি আমার উন্মতের অন্তর্ভুক্ত হবে না যে আমরা ঘুমাবো না শুধু তাহাজ পড়বো আর একজন আমি একদিনও নফলতা ছাড়ব না তিনজনের যখন এই কথা শুনে তাদেরকে ডাকালেন তোমরা এরকম এরকম বলছো নাকি আমি খবর পেলাম বলছি তো তাতে তাদেরকে অনেক ধমক দিলেন যে আমি আমার থেকে বেশি বুজুর্গ হয়ে গেছে তোমরা আমি রোজা রাখি রোজা ছাড়াই আমি স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক রাখি আমি তাহাজ এটাই হল আমার আমার তরিকা বলতে এখানে এইখানে বিপরীতে শূন্য না এই শূন্য অর্থ কি তরিকা কর্মপদ্ধতি জীবন পদ্ধতি তো আল্লাহ তালা বলে দিচ্ছেন এই সব নবীরা এটা করেছে আপনি ওইরকম নবী মানুষ নবী তো অনেকে আবার কে এবারে নবীকে মানুষ বলা যায় নাকি কি যে উল্টা পাল্টা কথা আমাদের সমাজে কেমনে চালু হলো এগুলো মানুষের মতোই ওনারা হ্যাঁ সাধারণ মানুষ ঠিকই আল্লাহ তার ওনাদের অসাধারণ মানুষ করেছেন নবী করে অনুপ্র স্থান দিয়েছেন কিন্তু মানুষের তো থেকে খারিজ হয়ে যান নাই ফেরস্ত হন নাই অন্য কোনো মখলুক হন নাই স্টিল কি আছেন মানুষ আছেন এখন কমল এরপরে আল্লাহ বলছেন ওমা ক্যান ইদিন ই তারা বিভিন্ন সময় দরখাস্ত দিয়েছে দাবি করেছে নবী হলে এই ময়দানকে ফুলে ফলে মরুভূমিকে একজন সবুজ শ্যামল উদ্যান বানিয়ে দাও নবী হলে কতগুলো নদী নিয়ে আসো আল্লাহর কাছ থেকে ইত্যাদি আজে বাজে অনেক কথা বলেছে তো আল্লাহ তালা বলে দিয়েছেন কি আবার বলছেন কোন রসুলের কোন নিজের ক্ষমতা নাই কোনো নিজেই কোন একটা মর্যাদা দেখাই দিবেন একটা নমুনা একটা কিছু তিরিস্পাতি ঘটনা ঘটিয়ে দিবেন ইরুমে আল্লাহ যদি চান কখনো কখনো ফেলবেন এই আলৌকিক ক্ষমতা দিয়ে কোন নবীকে পাঠানো হয়নি কিতাব সব সময়ের জন্যই একটা কিতাব আছে এই আদাল মানি কি কোন কোন মোফাতসের বলেছেন এই যে আজল বলতে আসলে সময় সময় তখন শেষ হয়ে যায় নির্দিষ্ট সময় এখন প্রত্যেকটি কিতাবের একটা নির্দিষ্ট সময় আছে ওই নবীর নবুয়াত কতদিন থাকবে তা আল্লাহ ঠিক করে রেখেছেন পরবর্তী নবী যখন আসে আগে নবুর নবীর নবুয়াত বাতিল হয়ে গেল বাতিল মানির এখন আর ভ্যালিড না এখন পরবর্তী নবীর অনুসরণ করতে হবে তাহলে নবী কারিম সালাম আগে যারা কিতাব ছিল তাদের কাছে যে কিতাবগুলো ছিল এখন তারা ওই কিতাবকে ফলো করার কথা না কোরআন করবে করবে এখানে এই কথার অর্থ এসেছে লেখুল্লা কিতাব প্রত্যেকটি সময়ের জন্যই কিতাব আছে এবং প্রত্যেকটি কিতাবকে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত রাখা হয়েছে তবে এই কিতাবের এই কোরআনের মেয়াদ কতদিন আমি আমি এর হেফাজত করব এর মধ্যে কোন পরিবর্তন হবে না এটা অনেক লম্বা সময় থাকবে যতদিন ইসলামী দুনিয়াতে থাকবে ইসলাম ততদিন এই কিতাবের ক্রিয়া অ্যাকশন কার্যকারিতা থাকবে কিতাব আল্লাহ যা চান মুছে দেন আবার যা চান ঠিক রাখেন আর আসল কিতাব আল্লাহর কাছে মূল কিতাব আল্লাহর কাছে মা কিতাব মাদার বুক আল্লাহর কাছে এখন এটা যদি হয় এই মাদার বুক কিসের মাদার বুক এটা এটা হল যে কোরআন অরিজিনাল লি তো লাউহে মাসুজি আছে সব কিতাবই আল্লাহর কাছে সুরক্ষিত ছিল এগুলো পরবর্তী পর্যায়ে আসলে এক কিতাব থেকে আরেক কিতাবে যে দিনের কথাগুলো আসছে যদিও কোন ক্ষেত্রে পার্থক্য হয়েছে কিন্তু মূল ইসলাম তো একটাই আল্লাহর কাছে তাই না ইন দা দিন ইন দা ইসলাম তো সেই ইসলামটাই এসেছে তো অরিজিনাল মেসেজ সব কিতাবের মধ্যে আসলে একরকমই অল্প টুকি টাকি কোনো কোন বিষয়ে সামান্য এই শরীরের থেকে ওই সরিয়া থেকে একটু পার্থক্য আল্লাহ করেছে। এই যে পার্থক্য করেছেন এখানেই বলা হয়েছে কিছু মুসি অনুযায়ী এখন ইহিদিরা আপনার খাওয়া দাওয়ার ক্ষেত্রে তাদের অনেক শক্ত অবস্থান দুধ এবং ডেয়ারি জিনিস এবং গোস্ত ইত্যাদি সব মাছ সবকিছু এক জায়গা থাকতে পারবে না আলাদা থাকবে এগুলো আগের কিতাবে তাদের এগুলো আল্লাহ কিছু দিয়েছিলেন একটি কঠিন ছড়িয়া আমাদের নবী মোহাম্মদ অনেকগুলোকে কোন কম্প্রোমাইজ নাই নামাজ রোজা তাদের মধ্যে ছিল আমাদের মধ্যেও থাকবে হ্রদের কথা তাদের মধ্যে ছিল আমাদের কিতাবেও আছে এগুলো অনেক কিছুই আল্লাহ তালা রেখে দিয়েছেন তাহলে এখানে কিছু মুছেদ দেওয়া আর কিছু অরিজিনাল যেগুলো আছে সেগুলো থেকে যাওয়া মাদার বুক আছে আল্লাহ এই তাকদিরের নামও উম্মুল কিতাব আমাদের জন্মে বা পৃথিবীর সৃষ্টি আকার জমির সৃষ্টি কত বছর আগে আল্লাহ তালা সমস্ত মখলুকের এই সব কিছু রিজেক্ট ঠিক করে দিয়েছেন সমস্ত মখলুক সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে যখন প্রথম কলম সৃষ্টি করলেন কলমকে কি বললেন আল্লাহ তারা উক্তব লেখ কলম সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করলেন কলম লেখো লেখার পরে কলম বলল আল্লাহ কি লেখব যা হবে কে আমাদের আগ পর্যন্ত কি কি হবে সব লেখ কত মানুষের জন্ম হবে কত পাখি পশু জন্ম হবে কত মাসের সৃষ্টি হবে দুনিয়ার মধ্যে সাগর মহাসাগর নদী নালা খাল বিল কি হবে সব লেখ। এই যে লেখা লেখায় সবগুলো আল্লাহর লেখক সংরক্ষিত আছে এই মূল তাকদীর মূল সব কিছু ওই উম্মুল কিতাবে আছে এটা নাম হলো উম্মুল কিতাব মাদার বুক এটা হলো আরেকটা তার সিট এই মাদার বুক থেকে আমাদের রেজেক আবার আসে আমাদের মায়ের পেটে যখন চার মাস হয়ে যায় তখন রুটটা চলে আসে আর ওই সময় ওই মাদার বুক থেকে পুরো আমার রেজেকের পুরো অ্যালোকেশন আমার শরীরের মধ্যে আমার সঙ্গে ফিট করে দেওয়া হয় এই হল রেজেকের দ্বিতীয় দ্বিতীয় লেভেল তৃতীয় লেভেল আবার হয় প্রত্যেক বৎসর আমাদের আবার বাচ্ছরিকটা বরাদ্দ করা হয় মূল সবগুলো একসঙ্গে যেখানে আছে ওখান থেকে বছর ওয়ারি বের করা হয় সেটা কবে ঘটে ভাগ্য রজনী কোনটা লাইলাতুল কদর আমাদের দেশে সবে বরাদ বলেছে এটা কি এটা বাতিল মিথ্যা কোরআন হাজি অনুযায়ী প্রতি বছর যদি বন্টন হয় কোন রাত্রে কোরআনে আছে হাদিফে আছে এখন এই যে প্রতি বছর হয় এই প্রতি বছরের মধ্যে যা কিছু দেওয়ার আমার বিভিন্ন আমলের কারণে কারণে আগামী বছর অরিজিনালি যেটা পাওয়ার কথা ওইটার মধ্যে আল্লাহ তালা ইম্প্রুভমেন্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার কিছু ভালো ঘটে যাবে এই বছর আল্লাহ মার্শাল রাল্লাফুরকে আমি গুণা করে উল্টো পাল্টা করে ফেলেছি আগামী বছর আমার ভালোটার দিকে কিছু কমতি হয়ে যেতে পারে এই যে ইয়ম হু ওই অরিজিনাল রিজিক থেকে আল্লাহ কিছু মুছে দেন আবার কিছু ঠিক রাখেন আবার কিছু বাড়াই দিতে পারেন এই কথাগুলো আছে যে কিন্তু অরিজিনাল ও কিতাব আল্লাহ আল্লাহতালার কাছে এইখানে আবার আরেকটি অর্থ আছে সেটা হচ্ছে যে আল্লাহতালা কতগুলো জিনিস সহজে পরিবর্তন করেন না হায়াত মাউথ এগুলো আলা পক্ষ থেকে ফাইনাল হয়ে থাকে কে গুনাগার হবে কে নেবে চূড়ান্ত আলা তালা কাছে আছে কিন্তু কোনো কোন সময় এসেছে হাজিসে পাওয়া যায় যে ব্যক্তি চায় তার হায়াত বর্ধিত হোক সে যেন আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করে তাহলে বুঝা গেল হায়াতের মধ্যেও কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিন্তু অরিজিনালি এটা আল্লাহ কাছে নির্দিষ্ট করা আছে উম্মুল কিতাবের মধ্যে আর কি কোন সময়ের হচ্ছে এমন একটা গুণা করে যার কারণে তার রেজেকের কিছু ভালো জিনিস থেকে সে মাহরুম হয়ে যায় তাহলে এটা তার কমতি হয়ে গেল ওলা কদার ই আহ আর যে আল্লাহ লেখে রেখেছেন এটা সহজে পরিবর্তন হয় না তবে দোয়ার কারণে সেটাও পরিবর্তন হয় পরিবর্তন করে দেন ফিল আর মানুষের হায়াত লম্বা হয় না সহজে যেটা নির্দিষ্ট করা আছে তবে হতে পারে কিছু নেক আমলের কারণে এই কারণে আল্লাহ হায়াত অনেক সময় বাড়িয়ে দেন বরকত করেন তো এগুলো কিছু আছে উঠানামা হতে পারে মুসিদেন বাড়ান, ইয়াজিদ ও ইয়ানুস এগুলো কিছু ঘটতে পারে কিন্তু মূলটা আল্লাহ তাল কাছে সঙ্গে লিপিবদ্ধ আছে আবার কিতাব বলতে যে অরিজিনাল হালাল হারামের যে লিস্ট আল্লাহ তালার কাছে থাকার কথা ওইটাই বিভিন্ন কিতাবে যে তৈরিকা আসে কিছু পরিবর্তন হলেও সাময়িক ভাবে আল্লাহ তালাভ করেছেন বিভিন্ন নবীর সময় কিন্তু অরিজিনালটা আল্লাহ তালা কাছে রয়ে গেছে যাই হোক এই কথাগুলো বলার পরে শেষ আয়াতের দিকে অংশে আল্লাহ তালা আসছেন ইসরাত হেন তাদের অনেক দুশ্মনী আপনি মোকাবিলা করছেন আমি জানি এবং তারা এই দুশ্মনির মোকাবিলা শাস্তি পাওয়ার উপযুক্ত শাস্তি তাদের উপরে আসবে কিছু শাস্তি আসবে আপনি জীবন দশায় থাকা অবস্থায় কিছু শাস্তি হয়তো আপনি দেখবেন না আপনার ইন্তেকালের পরেও হইতে পারে তবে তারা শাস্তি থেকে রেহাই পাবে না আপনি হতে দেখতে শাস্তির যে ওয়াদা আমি করেছি আপনি হতে কিছু দেখবেন আপনার জীবন দশায় আমি দেখাইতে পারি কিছু আপনাকে তাই হয়েছে আবু জহালকে দেখাইছেন না যুদ্ধে তা করুন পরিণতি উমাইয়ার পরিণতি হয়েছে এরকম বড় বড় শত্রুজন তাদের তারপরে তাদের কিছু আপনার ডিউটি তাদেরকে কবে শাস্তি দিচ্ছি কবে দেবো না এটা নিয়ে বেশি হিসাব করেন না আপনি আপনার কাজ করে যান সেটা কি আল বালাকবলের কাজ আপনি করেন পৌঁছে দেওয়ার কাজ করেন ও আলাইনার হিসাব তাদের শাস্তি দুনিয়াতে দেব না আখের দিবে এখানে কত দেবো ওখানে কত এই হিসাবে শুধু ওনাকে একলা বলা হচ্ছে আমাদেরকে বলা হয় আমরা যখন দেখি দিনের দুঃখ তালা খালি সুযোগ দিচ্ছেন খালি সুযোগ দিচ্ছেন আমরা কই আল্লাহ তালা দিবেন না শাস্তি মোটেও কবে দিবেন এ বছর দিলেই ভালো হয় এই মাসে দিলেই ভালো হয় এরকম আমাদের চিন্তা আসে মনে মধ্যে তাই না তো আল্লাহ তালা এদিকে মনোযোগ না দিয়া এটা আমার ডিউটি ওইটা চিন্তা করা তারা কি দেখে না যে আমি জমিনকে কিছুটা সংকুচিত করে ফেলি বিভিন্ন জায়গা থেকে জমিনকে তাদের কাছ থেকে খাটো করে ফেলি তাদের কাছ থেকে সরিয়ে নিয়ে আসি এর অর্থ হচ্ছে যে আল্লাহ তালা আস্তে আস্তে নবী করিম সাল্ল সালকে মুশ্রেকদের হাত থেকে আরবের ল্যান্ড আরবের জমিনকে ওনার হাতে এনে দিচ্ছেন তারা কি দেখে না এটা তারা দেখতে পেল মক্কা বিজয় হয়ে গেছে তাইফে বিজয় হয়ে গেল আস্তে আস্তে ইসলামের ভূমিগুলো ইসলামের দিকে আসছে এটা দেখার পরে পি তাদের হয় না এটা একটা অর্থ আর একটা অর্থ হচ্ছে যে এর অর্থ হচ্ছে তাদের যে মৃত্যু ঘটে যায় আসলে জমিনাল জমিনে ওরাদেরকে আস্তে আস্তে আল্লাহ তার কাছে মৌ দিয়ে নিয়ে চলে যাচ্ছেন তাহলে তারা তো এই নিজেকে আটকাতে পারছে না আল্লাহর সিদ্ধান্ত থেকে তাদের মৃত্যু হচ্ছে এবং জমিন অনেক সময় দেখা যায় বিরান হয়ে যায় মরুভূমি হয়ে যায় ভূমিকম্পিরি বড় বড় বিপদ নিয়ে এসে জমিনকে ক্ষতিগ্রস্ত করে দেয় আল্লাহ এত পাওয়ার আছে এগুলো তারা দেখে না এই কথা বলা হচ্ছে এখানে আল্লাহ তালাই একমাত্র ফায়সলা করেন সিদ্ধান্ত নেন কাকে কখন আজাব দেবেন আজাব দিয়ে ফেললে সেটাকে রদ করারও কেউ নেই আর কেউ যদি আল্লাহ রশিদ ঢিলা করে দেন সেটাকে পরে যে তারা মাপ পেয়ে গেছে এমন কোন গ্যারান্টিও নেই আল্লাহ করার মাত্র তারই অধিকার এখানে কার অধিকার নাই কাজে আমরা সারা দুনিয়ার মুসলমানরা মিলে এত দোয়া করলাম আল্লাহ জালিমকে নিপাত করা তা এখনো হলো না তো কেউ কেউ বলে খামাখা দোয়া করে লাভ কি আর কত দোয়া করলো কোনো কামে লাগলো না এই কথা কি ঠিক না দোয়া কাজে লেগেছে আপনি দোয়ার বিনিময়ে কি পেয়েছেন আখেরাতে দেখবেন দোয়া কবুল না হয়ে গেলে আপনি হতাশ হইলে এইটা দোয়া না কবুল না হওয়ার লক্ষণ আল্লাহ তালা বলেন হাজি এসেছে যে বান্দা যখন দোয়া করে আল্লাহ কবুল করতে থাকে যতক্ষণ না আল্লাহ বান্দা বলে যে আমি এত দোয়া করলাম আমার দোয়া শোনাই হল না তখন আল্লাহ দোয়া কবুল করা বন্ধ করে দেন কাজে আমাদের আল্লাহ তালার ফয়েসালা কখন হবে এটার জন্য পীড়া পিড়ি না করে দোয়া করে যেতে পারি কোনো আপত্তি নেই কিন্তু আসল এখতি কার হাতে আল্লাহ তালার হাতে সেই জন্য আমরা হতাশ হারিম আর তিনি খুব কুইকলি হিসাব নিতে সক্ষম কে দিন এই সমস্ত যারা ক্রিমিনাল আছে তাদেরকে আল্লাহ ধরে ঠিক মতো হিসাব করে তাদের আসল পাওনা সব বুঝিয়ে দেবেন এই সান্ত্বনা যেন তোমাদের থাকে আর কোনো কোন সময় আল্লাহ জমিনেও ধরেন যেমন ফেরাউনকে ধরেছেন হামানকে ধরেছেন তারা এদের আগেও অনেক জাতিগুলো খুব ষড়যন্ত্র করেছে প্লট করে কোন কোন জালিম আলার কাছ থেকে বেঁচে গেছে চিরদিনের জন্য কেউ বাঁচতে পারেনি বরঞ্চ সমস্ত প্লটের উপরে পরিকল্পনা আল্লাহর জন্যই আল্লাহর কাছে আল্লাহর পরিকল্পনাই আসল তাদের তা কোন রকমেই টিকবে না তাদের পরিকল্পনা নষ্ট হয়ে যাবে একসময় কিন্তু আল্লাহ কখনো নষ্ট হবে না অন্যায় তালা বলেছেন ওমা তারা কতই না ষড়যন্ত্র করলো আর আমি তাদের স্বতন্ত্র মোকাবিলায় প্ল্যান করতে থাকলাম আমি যে প্ল্যান করছি ওহমলায় আমি কি কি প্ল্যান করেছি আমরা গত বৃহস্পতিবার সিরাত নবীর আলোচনায় কার আলোচনা শুনছিলাম আবুল্লা আবুল্লাহ আবু উমাইয়ার আলোচনায় উমাইয়া সংবাদ পেয়েছিল যে রসুল্লাহ সাল্লা বলেছেন যে মুসলমানদের হাতে আল্লাহ তাকে মৃত্যু মৃত্যুদান করাবে এই দিনের বদর যুদ্ধে সে আসতে রাজি হয়নি যারা সিরাজের আলোচনা ছিলেন তো সে যাবে না তার পরিবর্তে আরেকজনকে পাঠাবে কিন্তু আবু জাহাব সহ তুমি যাবে না তুমি না আগে তো অনেকেই যাবে না যেতে হবে তোমাকে তারা তো সাবে না থাকে সে এখন যাবে না ভয় ভয়ে আছে তার স্ত্রীকে বলছে যে মোহাম্মদ নাকি এই কথা বলছে তাদের হাতে আমার কল্লা যাবে কাজে আমি বলছি কি মক্কায় সিটা ঘটবে না মক্কার বাইরে তা কয় নাই একটা ভালো দামি তাজি উঁট কিনি তো আমি এক কাজ করি স্ত্রীকে বলে রেডি করে দাও আমি যাই বদর যাওয়ার ছাড়বে না আমাকে লিডার মানুষ আমি পালাই বা কেমনে অনেক সমালোচনা হবে এছাড়া তো নবী মোহাম্মদ সাল্লা স্লাম দুশ্মনী তো মনে আছে যে তাদেরকে তো শেষ করতে হবে আমি শেষ করতে নাগালেও না সেটাও করা দরকার কাজ করি স্ত্রী বলে যে আপনি যাবেন আপনার মনে আছে ঠিকই কিন্তু আমি চিন্তা করছি তাদেরকে নিয়ে আমি নামাই দেই আর একটা ফাঁক দিয়ে কিছুক্ষণ পরে আমি মোটামুটি পিছনের দিকে চলে আসবো তো আবু জহল্লাহ তাকে পাহারা দেয় তাতে পিছনে না যাইতে পারে সে আরো যায় আর তার মনে মনে আছে যে ফাঁক খুঁজবে এদিন করতে করতে আল্লাহ তাকে সেখানে নিয়ে গেছে সে যে এই যে ওখানে যাবে এবং সেখানে সেই জদের যুদ্ধে আল্লাহ তাকে শেষ করে দিলেন তো আল্লাহ যে আমি সে কি পরিকল্পনা করি তারা পরিকল্পনা করে আমি তার কাউন্টার পরিকল্পনা করি হলায় তারা সে আর পায় না জানতেই পারে না তো এইভাবেই আল্লাহ তালা বলে দিচ্ছেন যে আল্লাহ তালার এই পরিকল্পনাকে কেউ সমস্ত পরিকল্পনার আসল কিছু আল্লাহর হাতে ইয়াল কি কাজ করছে কি আমল করছে সব আল্লাহ জানেন সব তাদের আমল আমা হচ্ছে এই আল্লাহকে অস্বীকারকারী গন একদিন বুঝতে পারবে কার জন্য আসল ভালো সুন্দর ঠিকানা তৈরি করে রাখা আছে তারা হচ্ছে যারা কুফুরি করে তারা বলে আপনি আপন নবী হলেন কেমনে কবি, আপনি যে নবী এটা তারা মানতে কোনো রকমই স্বীকার করে না আল্লাহ একলাই সাক্ষী হিসাবে যথেষ্ট তোমাদের মধ্যে আমাদের মধ্যে আমি যে নবী আমি কোন মিথ্যা নবীতে দাবি করিনি ও মানে কিতাব আর তোমাদের যাদের যাদের কাছে এই আহলি কিতাবের আলিম যারা আছে তাদের কাছে ভালো করেই জানা আসে যে আমি আখিরি নবী কারণ তাদের কাছে সমস্ত আমার চিহ্ন গুলো দেওয়া আসে এবং তার বাবার তা তার কাহিনী আর তারা নিজেরা এটা নিজরা নিজেদের মধ্যে আলোচনা করেছে ইয়ারে ফোন আহু কামা ইয়া রে ফোন আব না তারা ঠিকই ভালো করে ওনাকে আখেরি আখেরিনবি যেভাবে তাদের ছেলে মেয়েকে চিনতে পায় ঠিক তার আবুলাহাবের কাহিনী তাই নিজেরা আলোচনা করে কয়ে যে আবুল কি মনে করে তারা বলে তো তার কথা শুনবো না তাহলে তার দুশ্মনী কামনি করো কনো এই তার গোষ্ঠী বনি হাসেমের সঙ্গে আমাদের গোষ্ঠীর এই কাবার নেতৃত্ব নিয়ে বড় প্রতিযোগিতা কম্পিটিশন চলে আসছে আমাদের বাপদাদার সময় থেকে তারা শেষ পর্যন্ত এক রকম মক্কার এই ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা পাইল হাতিদেরকে খাওয়ানোর দায়িত্ব তারা পাইল এখন নবুও তো নবুতো তারা নিবে তো আমরা কোনটা পাবো আর এটাও মেনে নেওয়া যায় নাকি এভাবে করে তারা জেনারেশনেও অস্বীকার করেছিল আল্লাহ রাবুল্লা আলমিনের এই আয়াতগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে ইসলামকে সারা দুনিয়ার মানুষ একেবারে খুব ওয়েলকাম করে ফেলবে কোন বাধা বিপত্তি না দিয়ে এটা পৃথিবীতে কখনো ঘটেনি ইসলাম যখনই এসেছে কিছু লোক এটাকে পছন্দ করেছে আর কিছু লোক এটাকে দুশ্মনির টার্গেট করেছে যার অবস্থা আজকে দুনিয়ায় মুসলিম দেশে অমুসলিম দেশে সারা দুনিয়া আমরা দেখতে পাচ্ছি ইসলামের পক্ষে যেমন কিছু লোক আছে ইসলামের পক্ষে প্রচুর লোক ইসলামের দুশ্মনি করছে এইগুলো দেখে যেন আমাদের মন কখনো ঘাবড়িয়ে না যায় আমরা যেন আরো ইসলামকে মজবুত করে আঁকড়ে ধরে থাকতে পারি এই জন্য আল্লাহ তালা এই সুন্দর সুন্দর আয়াতগুলো আমাদের কোরআনে রেখে দিয়েছেন কোরআনের আয়াত শুধুমাত্র রসুল উল্লা সাল্লা সময়ের ইতিহাসের কাহিনী নাকি যে ইতিহাসটা শুধু পড়া হবে এটা আমাদের জন্য লেসন এখানে আমরা কিভাবে ইসলামকে মজবুত করে আঁকড়ে ধরব তার তাকিদ আল্লাহ তালা দিয়েছেন